আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত আলঈদুল মুসলীনামি ওসাহবিহ আজমা বাদ প্রিয় দর্শক ও শ্রোতা বাইবরা অন্য সময়কার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে ফাতব আর কান ইসলামের আরেকটি পর্ব নিয়ে যে পর্বে থাকছে দুটি হাদিসের মাঝে সমন্বয় সাধন শেখ মুহাম্মিন রাহিমালকে জিজ্ঞাসা করা হয় যে দুটি হাদিসের মধ্যে দেখা যাচ্ছে একটা হচ্ছে হাদিস যেখানে মধ্যে রসুল আকরম সালাম বলেছেন যে আল ইমানি ওমালা ইতিহিম আলরি খাই যে ইমান বলা হয় যে তুমি বিশ্বাস করবে আল্লাহর উপর ফেরস্তাদের উপর কিতাবাদের উপর এবং রসুলগের উপর এবং পরকালের উপর তেমনি বিশ্বাস করবে তাকদিরের ভালো উপর এই ছয়টি রোকনের কথা বলা হয়েছে আর এদিকে হাদিসে ওব দে আবদুল কেস সেখানে রসুল আকর ইসাম বলেছেন ইমানের ব্যাখ্যা দিয়েছেন যে শাহাদা ওয়াইকাল রসুল বলছেন ইমান মানে হচ্ছে যে একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মবদ নেই তিনি একক তার কোনো শরিক নেই এবং সালাদ কায়েম করা জাকাত দেওয়া এবং গনিমৎ মানে যুদ্ধলব্ধ সম্পদের এক পঞ্চমাংশ আদায় করা সুতরাং এই দুটা হাদিসের মধ্যে দৃশ্য समन्वय करा दरकार दोनों मध्य सांघर्षिक दे भाव देखा जा तो ये सहय बवारे एक मौलिक कथा बहिन् कुरान शे कह संघर्ष होते সাংঘর্ষিক কোন ভাব দেখা যেতে পারে না কোরআনের মধ্যে এমন কোনো কিছু নেই যে একটা আরেকটাকে আপনার রহিত করে মানে নষ্ট করে দেয় যার বিপরীত অবস্থান নাই। এমন এবং সহি শূন্যতার মধ্যে ওপরে সূর্য আশ্রম আশ্রমে যে সহি শূন্য পাওয়া যায় সেইখানে এমন নেই যে একটা আরেকটাকে আপনার রহিত করে দেয় বা তার বিপরীত অবস্থান নাই এমন কিছু নেই সাংঘর্ষিক অবস্থান নেই এমন কোন কিছু পাওয়া যাবে না এবং এর পাশাপাশি কোরআন এবং শূন্য মধ্যে এমন কিছু পাওয়া যাবে না যেটা বাস্তবতার একেবারেই বিপরীত এমন কিছু পাওয়া যাবে না কারণ বাস্তবতা একটা সত্য ব্যাপার এবং কোরআন শূন্যও সত্য সুতরাং সত্য সত্যের বিপরীতে অবস্থান নিতে পারে না যখন এই ব্যাপারটা বুঝে আসছে অর্থাৎ কোরআন কোরআনের বিপরীত যেতে পারে না এবং সূন্যাসন্য বিপরীত যেতে পারে না এবং এরকমভাবে কোরআন শূন্য আপনার বাস্তবতার বিপরীতে যেতে পারে না এই আপনার সূত্রটা যখন জানা হলো তখন অনেকগুলো আপনার সাংঘর্ষিক অবস্থান বুঝা যাওয়া আমাদের সম্ভব হবে বুঝতে সহজ হবে এবং সেটার জন্য যদি আমার বুঝে না আসে যারা বুঝেন তাদের স্বর্ণাপন্ন হতে হবে কারণ কেন তিনি এই সূত্রটা দান করিয়েছেন যদি এই কোরআনটা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে নাজিল হতো আসত তাহলে অবশ্যই এটার মধ্যে অনেক আপনার মতভেদ দেখতে পেতো মানে সাংঘর্ষিক অবস্থান পেত কিন্তু কোরআন এমন নয় जेखने सांघर्षिक सांघर्षिकता नहीं वरुँ एक सपोर्ट कर না এটা হচ্ছে আসল কথা তো সুতরাং ব্যাপারটা যেমন যখন এমন দেখা গেল যে কোরআন মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই যেটা আল্লাহ রাজন বলেছেন হ্যাঁ এরকমভাবে রসুল আকরমের হাদিসগুলো এমন যে সেটা একটা একটা বিপরীত হতে পারে না হ্যাঁ এই কারণে রসুল আকরমসাল্লাম যখন ইমানের একটা ব্যাখ্যা হাদিসে জিবরিলের মধ্যে দিয়েছেন এবং অন্য জায়গার মধ্যে আরেকটি ব্যাখ্যা দিয়েছেন যেটা দৃশ্য তো প্রথমটার বিপরীত মনে হয় হয়। তাইলে অবশ্যই চিন্তা করে দেখতে হবে। যে এমন কোন পথ আছে কিনা যেখানে সাংঘর্ষিক সাংঘর্ষিকতা আর থাকে না এই কারণে আমাদের বুঝে নিতে হবে তাইলে আমার বুঝের মধ্যে আপনার ব্যসম হওয়ার কারণে সাংঘর্ষিকতাটা আমার চোখে ধরা পড়েছে কিন্তু বস্তুত পুরাণ এবং হাদিসের মধ্যে পুরান এবং সন্ন্যের মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই এই কারণে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে হাদিস হাদিসবর মধ্যে রসুল আকরম সাল্লা ইসলাম ধর্মকে তিন ভাগ ভাগ করেছেন একটা হচ্ছে ইসলাম আর একটা ইমান আর একটা এহসান এরকম আব্দুল খাইশের যে হাদিস সেখানের মধ্যে কিন্তু তিনটা উল্লেখ করেননি হাদিস হাদিসবরিলের মধ্যে উল্লেখ করেছেন সেখানে রসুল আকরম একটি প্রকারের কথাই উল্লেখ করেছেন সেখানে ইসলামের কথা উল্লেখ করেছেন আর ইসলাম যখন আপনার একাক যখন ইসলাম শব্দ উচ্চারণ করা হয় কোরআন তখন ইমান অটোমেটিকলি সেখানে প্রবেশ করে সেখানে যায় কারণ কখনো এমন পাওয়া যাবে না যে একজন ব্যক্তি ইসলামের যে নিদর্শনগুলো বা ইসলামের রোপণগুলো সেটা সে আপনার পালন করবে অথচ সে মেন না না এটা হতে পারে না ইমান প্রথমে ঠিক হলেই তার ইসলাম जब एक क्यों उल्लेख कर ढुके जामान के सामिल करमान एक उल्लेख कर इसलम के एकाई उल्लेख कर लेमान के सामिल कर ले, करें जो अब दोनों एकत्र तक ईमानटार सम्पर्क अंतर साधे आंतरिक जो आम गोगर साथ इसलम सम्पर्क जो অঙ্গ সাথে সম্পর্কিত সে আমারগুলার সাথে এটা একটা গুরুত্বপূর্ণ আপনার ফায়দার কথা তাইলে এখানে ইসলাম যখন একাকে উল্লেখ করা হয় ইমরান তো ঢুকবেই এই কারণে আপনি দেখতে পাবেন সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে আল্লা বালেন ইন্নদ্দিন আহ ইসলাম যে আল্লাহর কাছে ধর্ম হচ্ছে ইসলাম তাইলে এখানে কি ইমান কি বাইরে চলে যাবে না হ্যাঁ বরং এটা সবারই জানা আছে যে ইসলাম ইসলাম ধর্মটা মধ্যে আকিদা ইমান এবং শরীয়ত সবই রয়েছে এখানে যদি ইসলাম শব্দ উল্লেখ করা হয়েছে কিনা হওয়ার সাথে সাথে আপনার ইমান অবশ্যই ঢুকে যাবে কারণ হ্যাঁ যেরকমভাবে ইমান একা কি উল্লেখ করলে ইসলাম ঢুকে যায় এরকম ইসলাম যখন এখানে বলা হয়েছে ইমান স্বাভাবিকভাবে ঢুকে যাবে কিন্তু যদি দুইটা একসাথে হয় তার মধ্যে পার্থক্য করতে হবে এই কারণে মধ্যে অনেকে যারা আমাদের পূর্বসরী তাদের ও ইমান যে ইসলাম ইসলামটা হচ্ছে কামল আমলকে বোঝানো হয় আর ইমানটা হচ্ছে ভিতরগত ব্যাপারকে বোঝানো হয় কারণ সেটা অন্তরের সাথে সম্পর্ক এটা ভিতরগত এই কারণে আপনি দেখবেন যে মুনাফিক মুনাফিফকে দেখবেন যে সালাদ আদায় করছে সদ্কা দিচ্ছে এবং সব পালন করছে হ্যাঁ অথচ সে আপনার প্রকাশে মুসলিম কিন্তু মোমেন না হ্যাঁ মোমেন না হ্যাঁ তার ইমানের গিলটি আছে সে দেখানোর জন্য সে এটা কাজটা করতেছে যেরকম আল্লাহ সুরেম্বর ইমান এনেছে বলে দাবি করে এবং পরকালের উপর ইমান এনেছে বলে দাবি করে অথচ তারা ইমানদার নয় যাই ভিন্ন হতে পারে হম জায়গায় জায়গায় যেমন মুনাফিকদের ক্ষেত্রে ভিন্ন হয়ে গেছে তার উপরে বাহ্যিক ইসলাম দেখিয়েছে কিন্তু হুম আপনার ভিতরে ইমান নেই কিন্তু এটা হচ্ছে মানে রেয়ার মানে এই ব্যাপারটা শুধু চাতুরতা যারা অবলম্বন করতে চায় তাদের মধ্যে পাওয়া যায় স্বাভাবিকভাবে যদি ইসলাম পালন করে এই মান তার সাথে থাকবে কিন্তু তাদের ইসলাম পালন করার মধ্যে ফাঁকিবাজই ছিল নামাজ আসতে অলসতা করে এই মানে কাজ দেখলে বোঝা যায় যে সে ফাঁকিবাজ মানে তার ইসলাম পালন করার ধরন দেখলেই বোঝা যাবে যে ইমানে ঘাটতি আছে सूतरा इसलम जो परिपूर्ण एकजने गुरुत्व दिए पालन करोमेंट से अपना बोझा सहज है आल्ला सठी बुजार नवर दफिक दान करना करता हे आज प्रश्न प्रश्न दिखे जाता शेष कर देव यह पर्व के जे प्रश्न आकजन कर लें साए के দুইটা হাদিসের মধ্যে কীভাবে সমন্বয় করতে পারে আরো দুইটা হাদিস সেটা হচ্ছে এক নম্বর হাদিস হচ্ছে রসুল আকরম হাদিস জিব্রিল মধ্যে বলেছেন যে ইমান বিল্লা ছয়টা জিনিসের নাম যেটা আমরা একটু আগে বললাম কিন্তু এর বিপরীতে আরেকখানে দেখা যাচ্ছে যে রসুল আফরম যখন ইস ইমানের শাখার কথা উল্লেখ করেছেন সেখানে দেখা যায় তিনি বলছেন আল ইমান উদ্দাস যে ইমানের আপনার সাতাত্তরটা শাখা রয়েছে তাইলে এটার সাথে উটার তো মিল দেখা যাচ্ছে না বা যত আপনার অমিল দেখা যাচ্ছে এটার আবার সমাধান কি তখন সাহেব বলছিলেন যে ইমান যেটা যেটা আঁকিয়ে দেয়া সংক্রান্ত সেটার মূল আপনার ভিত্তি হচ্ছে বা রকম হচ্ছে ছয়টা যেটা হাদিসের মধ্যে এসেছে যে যখন রসুল আকরামকে জীবনে জিজ্ঞাসা করেছেন ইমান সম্পর্কে তখন রসুল আকরামসালাম এই উত্তরে দিয়েছেন যে আল ইমান ইমল আখির ওতু মিনাবুল খদ্ে খৈর হি বসে যে রসুল বলেছিলেন ইমান মানে হচ্ছে আল্লাহর উপরই মানানো ফেরস্তাদের উপরেই মানানো খিতাবাদের উপরই মানানো রসুলগানোর উপরেই মানানো পরকালের উপরেই মানানো এবং তাঁকদের ভালোবানদের উপরেই মানানো আর এই ইমান যে ইমানের কথা বলা হয়েছে এই ইমান কিন্তু আমনকেও সামিল করে হ্যাঁ আমলের যত প্রকার আছে এবং যত হ্যাঁ ধরন আছে সবগুলোকে সামিল করে এই ইমান যখন সবগুলোকে সামিল করছে এই কারণে রসুল আকরম ইসলাম বলেছেন যে বেদসাবাহ যে আপনার সাদাত্তরটার মতো ইমানের কি আছে শাখা আছে কারণ যখন ইমান উচ্চারিত হবে হুম আপনার ভিন্নভাবে তখন আপনার এটার মধ্যে আপনার আমলগুলো ঢুকে যাবে এই কারণে আল্লাহ আপনার ইমান বলে আমুলকে ইমান বলে আখ্যায়িত করেছেন যেমন কোরআন মাজিদের মধ্যে সুরা বাকারের একশো তিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন ওমা খ্যান আল্লাহরিদি আ ইমান এখন ইনল্লাহ উফর রাহিম যা আল্লাহ চান না যে তোমাদের সালাতকে নষ্ট করে দিতে নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি দয়াবান এবং দয়াপর্বশ সুতরাং এখানের মধ্যে ইমান ইমান যে বলা হয়েছে ইমান দ্বারা আপনার সালাদকে বাইতের মাগদেশের দিকে ফিরে যে সালাদ আদায় করা হতো সেটাকে বোঝানো হয়েছে কারণ সাহাবেকরামকে আদেশ করা হয়েছে फिर सालाता आदय कर मगदेशर दिखे सत्र मास पर्त साल आदाय करारे यही आदेश करा मन कर बैतुल मगदेशर दिखे सालाद आदय बताल हो गलो जत दिन सालाद आदय कर लम से आसलाला छाने তখন আল্লাহ তাদের এই আপনার সালাদগুলো যে নষ্ট হয়নি সেটা এইভাবে উল্লেখ করেছেন সালাদকে ইমান বলে উল্লেখ করেছেন তাইলে এই ইমান সামিল করে আমলকেও সুতরাং যখন ইমান আমলকে সামিল করে তাইলে ইমান ইমানের সাতাত্তরটা শাখার মধ্যে আপনার আমল থাকা এটা কোনো ঝামেলার কোনো কিছু নেই বরণ দনুটার মধ্যে সমন্বয়ে এসে গেল হ্যাঁ আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি জাকুমুল্লাহ ফের আর চা পর্বের জন্য অপেক্ষায় থাকুন একটু পরে আবার আরশিজ ওসল্লাহ আল নবীন আহমদ আলা আলী